এতক্ষণ শুনছিলেন আল মদিনা শিল্পী সঙ্গীত পরিচালক বিপ্লবী সঙ্গীত শিল্পী এইচ এম সাদেক হুসাইনের ব্যতিক্রমী পরিবেশনা আমরা জঙ্গি নই সহযোগিতায় আল আমিন সাকি ইব্রাহিম সাইফি ও জাবেদ আল হাসান কথা সুর ও সার্বিক দিক নির্দেশনায় ইসলামী সঙ্গীত সম্রাট উস্তাদ আসহাবুদ্দিন আল আজাদ আর উপস্থাপনায় আমি আজ